चल सती चल्राम्रामी चल् बड़िए देव बिल के चिरतरे देव कले मारे पत का আমাদের সংগ্রামে চলবে সত্যের সংগ্রামে চলবে আমাদের সংগ্রামে চলবে সত্যের সংগ্রামে চলবে ক্ষুদার প্রেমে সৈন্য মোরা উম্মত বিষণ বিজি মুসলিম আমরা শ্রেষ্ঠ জাতি নত করি না কোদারি প্রেমে মোরা মুসলিম আমরা শ্রেষ্ঠ খালিদ উমোরের শিষ্য যারা খালিদ উমোরের শিষ্য যারা অন্যায় বিচার রুখবে আমাদের সংগ্রামে চলবে সত্যের সংগ্রামী চলবে আমাদের সংগ্রামী চলবে সত্যের সংগ্রামী চলবে বাতিল কে চিরতরে তাড়িয়ে দেব বাতিল কে চিরতরে তাড়িয়ে দেব কালেমারে পথাকাগা ধুলবে আমাদের সংগ্রামী চলবে সত্যের সংগ্রামী চলবে আমাদের সংগ্রামী চলবে সত্যের সংগ্রামী চলবে বিশ্ব জুড়ে আবা মাড়িয়ে চলে দুর্বা সন্ত্রাসী ইহুদির ওই কাফেলা ভেঙে করি বুরমার বিশ্বজুড়ে জেগেছি আবা মাড়িয়ে চলে দুর্বা সন্ত্রাসী ইহুদির ওই কা ফেলা আয়ুবীর চিরেই চলবে আমাদের সংগ্রামী চলবে সত্যের সংগ্রামী চলবে আমাদের সংগ্রামী চলবে সত্যেরই সংগ্রামী চলবে বাতিলকে চিরতরে তাড়িয়ে দেব বাতিলকে চিরতরে তাড়িয়ে দেব কালে মারে পতাকা ধুলবে আমাদেরই সংগ্রামী চলবে সত্যেরই সংগ্রামী চলবে আমাদের সংগ্রামী চলবে সত্যেরই সংগ্রামী চলবে মরন পনে লডব মুরা বাঁচলে হব রে গাজী শহীদের মিছিলাম খাব মরতে সবি তোরা জি মরন পনে লড়ব মুরা বাঁচলে হব রে গাজী শহীদের মিছিল নামলে খাব মরতে সবে তোরা জী ও বিরাম ওদেরই চলবে জিহাদ ও বিরামুদেরই চলবে জিহাদ সংগ্রামী জনতা চাকবে আমাদের সংগ্রামী চলবে সত্যের সংগ্রামী চলবে আমাদের সংগ্রাম চলবে সত্যের সংগ্রামী চলবে বাতিলকে চিরতরে তাড়িয়ে দেব বাতিলকে চিরতরে তাড়িয়ে দেব কালেমারে পতাকা দুলবে আমাদের সংগ্রামী চলবে সত্যেরই সংগ্রামী চলবে আমাদেরই সংগ্রামী চলবে সত্যেরই সংগ্রামী চলবে আমাদের সংগ্রামী চলবে সত্যেরই সংগ্রামী চলবে